ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসেল সাল্লাহ আলাইসাল্লাম শেষ রোগে আক্রান্ত হবার পর একটি চাদর পরে মাথায় একটি কালো কাপড় দিয়ে পট্টি বেঁধে ঘর হতে বের হয়ে মিম্বরের উপর গিয়ে বসলেন তালার হাম ও সানা পাঠ করার পর বললেন আম্মাবাদ লোকসংখ্যা বৃদ্ধি পেতে থাকবে আর আনসারদের সংখ্যা হ্রাস পেতে থাকবে অবশেষে তাদের অবস্থা লোকের মাঝে যেমন খাদ্যের মধ্যে লবণ এর মত হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তির মানুষের উপকার বা ক্ষতি করার ক্ষমতা থাকবে সে যেন আনসারদের ভালো কাজ গ্রহণ করে এবং তাদের ভুল ত্রুটি ক্ষমা করে এটাই ছিল নবী সাল্লা সাল্লাম এর সর্বশেষ মজলিশ যা তিনি করেছিলেন